أشهد أن لا إله إلا الله أحضر لا شريك لنا وأشهد أن محمد العسيوب ورسوله يا أيها الذين آمنوا استقوا الله حتى تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها النساء استقوا ربكم الذي خلقكم من نسخ واحدة وخلق منها زوجها وبس منها جهلا من, من كثيرا ونساء الله الذي تسألون به ولا رحام. بسم الله كان عليكم رضيبايا اي والذين آمنوا بتقوى الله وقولوا قولا سديدا يصحح ما لكم وما وصلت الذنوبكم من نفع الله ورسوله فقد فاز فوزا عظيما وما بعده عين خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرب امور محذفاتها وكل محذفه بدعاه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبت من لما خلقنا اتمع بطا إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا ورب العرش الكريم من يدعو مع الله لا مآخر لا برهان له به فإنما حسابه وأن رب إنه لا يسلح الكافرون يقول رب يغفر ورحمه أنت خير الرحمنين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ জন্য করে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন দল মত থেকে বাছাই করে আবার আল্লাহর খাটি তিন অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর এই প্রশংসা সে জন্য উত্তম হালাল রুজির ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে সকলকে তার হার থেকে বেঁচে থাকার জন্য উৎসাহ প্রদান করেছেন আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছে অসংখ্য গণিত সাল্লাহ সালাম প্রিয় নবী রসুল প্রিয় ইমাম মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিয়া প্রতি আল্লাহ তালা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য পরস্প করে যাওয়া যদিও তারা বিভিন্ন দল মত চরিকা এবং বিভিন্ন দিক ছোটাছুরি করছে সেই আদর্শ আলাহা আলী মোহাম্মদ আলহানি আলাদা আলী উরাহিমাহ আলী মোহাম্মদা আলীরাজিদ সম্মানিতা গোত্রোত্র কখনো আলাদা এসেছে ভাষার দিক দিয়ে আলাদা এসেছে বন্যের দিক দিয়ে আলাদা এসেছে অঞ্চলের দিক আলাদা এসেছে আর কখনই নবীর অসুলদেরকে পাঠিয়েছেন যখন তাদের মধ্যে দিনের বিকৃতি সাধিত হয়েছে বা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল মানুষ যে অঞ্চলের মানুষ হয়েছে নবীর পথভ্রষ্ট কথ গোলা আত্মগোলা মানুষের কাছে নবীরসুলদের আগমন করত নবীর আগমনের ঘটার মূল কারণ ছিল যে তারা দিন থেকে দূরে চলে যেতেন সে জাতির মানুষগুলো দিন থেকে দূরে চলে যেত এবং তারা পতিত জন্য আর আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে যে মানুষের ঘুমরাহিতে পতিত হওয়ার মূলত কারণ হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা পতিত হওয়ার মূল কারণ হচ্ছে টেলিভিশন আমি চিনি জানি কিন্তু এটা ওয়ান ট্রেনে চলে না টু দিতে ওয়ান চলে তা আমি জানি না লাগিয়ে দিলাম ছোট সরকারে আবার কিছু মানুষ আছে একদম গ্রামের মানুষ যাদের কাছে কারেন্ট প্রচারি কিছু প্রচারী কোন দিন টাকা আছেন সেই লোকটাকে যদি বলেন বলতো এটা ঠিক ও বলবে ওরে বাবা এত বিশাল একটা বাক্স বা অন্য কিছু এটা মনে হয় সুন্দর গ্রাম দেশে যেটা দেখা যায় সুন্দর ওইটা টাকা পয়সা রাখে ওই এমনটা কিছু মনে করবে ও জান টেলিভিশন সে জানলে না টেলিভিশনের জন্য বলতে পারবেন আর কি আর ওকে যদি গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে অভিজ্ঞতা সম্পন্ন মনে করছর অভিজ্ঞতা আছে সে যেভাবে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবেন আর যে লোকটা গাড়ি চালাতেই জানো কিন্তু তিনি গাড়িটা চিনে এটাকে গাড়ি বলে তার চার দিনে দেখিয়ে দিলেনা স্টার্ট যদিও হয় সে গিয়ার লাগিয়ে সামনে যেতেও পারে না এক কদম আগে না অথবা গিয়ার এমনভাবে লাগাবে যে এক ডাম করে গিয়ার একটা বাড়ির সাথে অথবা কোনো মানুষকে মেরে ফেলে শেষ করে দিবে দুনিয়ার ক্ষেত্রে না অনেক পরিশ্রম করে সারা মানুষ জোগাড় করে পাঁচশো টাকা জোগাড় করে তারপরে একজন ভালো ডাক্তার কে দেখা ধার সহ্য করে একজন এম্বুলিয়েন্স ডাক্তার দেখা কেন পায়খানা আরো বেরোয় কিছু ওষুধ আছে না পেট পরিষ্কার করার কথা হবে যেটা দেখ ওইটা দিলাম তার অবস্থা কিভাবে ও বাঁচবে এতক্ষণ পায়খানা বেরোচ্ছিল এখন রক্ত হবে শেষ হয়ে যাবে দুনিয়ার ক্ষেত্রেও গুমরাহ আক্রাতের ক্ষেত্রে ওকে নিয়ে ওখানে উঠিয়ে দেন তুমি চালাও ও কি করবে অবস্থাটা কি দাঁড়াবে চলবে চলবে না দুনিয়ার ক্ষেত্রে যদি না চলে দিনের ক্ষেত্রে চলতে পারে চলবে দিনের ক্ষেত্রে আরো আরো সাবধানতা না কিন্তু দিনের ক্ষেত্রে আর ইসলাম এতটুকু নাম জানে বাদ বাকি মুসলিম আর কিছু জানেনি ইসলাম কাকে বলে মুসলিমের করণীয় কি যে ইসলাম মানবে সে মুসলিম আর মুসলিমের করণীয় কেউ জানে কিন্তু দিনের ক্ষেত্রে কটোয়বাজই কমছে সবচেয়ে তো বেশি এর আসার মরে চায় ও জীবনে নামাজ নেই দেখবেন যে এমন মানুষের এসে কথা বলবে যে জীবন মসজিদের কাছে গুলোর উসটাকে পড়ে নেই ভুলোর যে পড়ে নেই সেও কিন্তু কত দিয়ে যার কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে কারণে জ্ঞান না দুইটা কারণে গোমরা সৃষ্টি হয় দুনিয়ার ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে মূলত দুইটা কারণ এরপরে আরো এইগুলো টাকা থাকবে এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে জ্ঞান না থাকা দুনিয়ারই গোমরা আজকে যতগুলা লোক কর্মজীবী আছে চাকরি করে বেড়ায় কেউ না জেনে চাকরি করে সিকিউরিটিও জানে ওর কাজটা ঠিক সুইপারও জানে ওর কাজটা ঠিক জানে তার কাজটা মন্ত্রীরাও জানে তার কাছ থেকে সচিবও জানে তার কাছ থেকে প্রধানমন্ত্রীও জানে সব চাকরি না সবই তো চাকরি সবাই জানে তার কাছ থেকে ব্যবসায়ীরাও জানে যে সে কি কাজ করতেছে যে চা বিক্রি করে কিভাবে চাটা বানাবে যে বাদাম গেছে সেও জানে যে বড় কাপড়ের দোকান আছে সেও জানে আর যে গাড়ির মালিক গাড়ির ব্যবসা করে সেও জানে যে তার কাছ থাকে যদি না জেনে করে তাহলেই কিন্তু হোজট খাচ্ছে না জেনে করলেই হোচ না জেনে করলেই হচ্ছে আবার জেনে শুনে করতে জানে তাহলে একটা টুপিন আছে হোল্ডার যেতে ওই বাচ্চাদের কারেন্ট আছে। তারপরে যদি আঙ্গুলটা ঢুকিয়ে দেয় ওর কি দা হবে ভালো হবে তাই না শিলের দিন রোগা টোকা ছিল এবং মোটা হয়ে যাবে তাজা হয়ে যাবে বাচ্চা সৎসের অবস্থা খারাপ হয়ে যাবে কখনো মারাও যেতে পারে ঠিক একই অবস্থা দিন এবং দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেমন গুমরা আছে দুনিয়ার ক্ষেত্রেও ঘুমরা আছে গুমরাই মানে কত গ্রহটা মানে লস লস বহন করতে হবে দুনিয়ার ক্ষেত্রে লসটা দাও উঠিয়ে নেওয়া যেতে পারে কিন্তু দিনিয়ার ক্ষেত্রে লস উঠে নেওয়া সম্ভব হয় না দুনিয়ার ক্ষেত্রে ঠিক এমন যে দুনিয়ার ক্ষেত্রে মানুষ লসে পড়ে যাবে ক্ষতিতে পড়ে যাবে যদি জ্ঞান না থাকে সেই বিষয় সেই সাবজেক্টের আবার জ্ঞান থাকলেও সঠিক জ্ঞান যদি না থাকে তারপরে আবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেমন কারেন্ট আছে জানে এটা কারেন্ট দিয়ে চলে কিন্তু তার টাকি কে ধরে ফেললো পেঁদের মধ্যে আজিয়ে ফেললো সেসব জ্ঞানটা নেই দিনের ক্ষেত্রে ঠিক একই রকম অবস্থা যেই জাতি ধ্বংস হয়েছে যে জাতি গোমায় পতিত হয়েছে যে জাতি তাদের দিনকে বিকৃত করেছে যে জাতি বিকৃত দিনকে মানছে সে জাতির অবস্থার মূল কারণ হচ্ছে এই যে দিন সম্পর্কে তাদের জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই বাংলাদেশের আপামর জনগণ সবার দিন সম্পর্কে জ্ঞান আছে কত পার্সেন্ট বলেন কারণ কি জানেন গত বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে রিপোর্ট বাংলাদেশের শতকরা নামাজি হচ্ছে দুইজন যে দিন সম্পর্কে জ্ঞান থাকতে পারে ফাইভ পার্সেন্ট জ্ঞান যেতে হবে নামাজে যেহেতু যাচ্ছে না তাহলে দিনের জ্ঞান দিনের জ্ঞান নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে তাহলে সবকর দুইজন মাত্র দিনের জ্ঞান আছে এই যে বাইতুলপালা চর্মোনায় শীনা উজানি ফুরকুরা চার তরিখা আছে চারো তরিখের আলাদা আলাদা জিকিরা সার হিসাবে সেটা সব হয় তারপরে হচ্ছে অষ্ট নিয়ে সঞ্চালনে চোখ ছিল ঢাকা শহরে এখন অধিকাংশ বস্তু এই কাহিনী ইচ্ছা কাহিনী এটাকে অষ্টম নাম্বার একটা ভাগ করতে পারেন আট নাম্বার একটা ভাগ সেটা হচ্ছে কমিটির একটা ভাগ কমিটির একটা ভাগ আচ্ছা এটাকে আরো দশ বারোটা ভাগ করা যায় সেটা হচ্ছে যে এই ভাগ পরে মাঝাবি একটা ভাগ আছে অধিকাংশ মসজিদের এই চিত্রনাক অধিকাংশ মসজিদের কেন এটা হয়েছে মাসজিদ তো একসাইজ সবাইকে একাল করছে তাহলে হওয়ার কথা ছিল মাত্র একটাই একটাই হওয়ার কথা ছিল না একেন্দ্রিক লোক এক জায়গাতেই থাকবে এক কথাবার্তা থাকবে একই রকম যে সমাজ থেকে এরা একেবারে আলাদা সমাজের সাথে মিলজিল নেই এরা মসজিদমুখী মানুষ তালাদাই করছে নিয়মিত অতএ এদের অবস্থানটা হচ্ছে একটাই প্ল্যাটফর্মের তো এইখানে যদি সাত দশটার হাতে